মিডিয়া অডিও লিকচার সিরিজ সিরিজ আলোচিত হবে আলহিমের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ আল্লাহ উম্মাহাতুহুম। আর নবীর স্ত্রীগণ তোমাদের মা এরই ধারাবাহিকতায় মাহাতুল মমিনিন সিরিজে আমরা একে একে আলোচনা করেছি দশজন উম্মুল মিনীন এর জীবনী সম্পর্কে আর আজকের পর্বে আমরা জানব এমন একজন উম্মুল মমিন সম্পর্কে যিনি ছিলেন রাসুল উল্লাহ সালু আলহিউসাল্লামের সর্বশেষ স্ত্রী অর্থাৎ তিনি ছিলেন রসুলুল্লাহ সল্ল্লাহু আলহিউসাল্লামের একাদশ বা এগারোতম স্ত্রী যেহেতু উম্মুল মিনীন্দের মধ্যে দুইজন অর্থাৎ খাদিজা বিন তু খোয়াইলিদ এবং জাইনা বিন্তু খুজাইমা রতিউল্লাহানহুমা রাসুল্ল সাল আলহিউসাল্লামের জীব দশাতেই ইন্তেকাল করেছেন এ কারণে সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন নবম অর্থাৎ রসুল্লাহ সালি স্লামের মোট নয়জন স্ত্রী জীবিত ছিলেন সেই সময়ে কে তিনি কি তার নাম তার নামটা একটু পরেই বলছি তবে তার আগে শুনুন যখন রসুল্লাহ সাল আল্লামের সাথে তার বিয়ে হয়েছিল তখনকার পরিস্থিতি ষষ্ঠ হিজরিতে রাসুল্ল সাল্লাইসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি উমরাহ করছেন নবীদের স্বপ্ন সত্য কারণ সেগুলো অহির অন্তর্ভুক্ত এ কারণে সেই স্বপ্নের কথা শুনে সাহাবা কেরাম খুবই খুশি হলেন তারা ভাবলেন এবার তারা ওমরা করতে পারবেন সেই মক্কা থেকে মদিনায় হিজরতের পর থেকে অর্থাৎ বিগত ছয় বছর ধরে মুসলিমদের জন্য মক্কায় প্রবেশ করা ছিল নিষিদ্ধ এ কারণে তারা হজ ওমরা করতে পারতেন না আল্লাহর ঘর কাবা তা করতে পারতেন না से स्वप्ने पर रसुल्लाह सल्लासल्लम मदीना रवना दिले चौदहश सहबी नहीं क्यों मक्कराची आसार पर बाधा दिल मुशरिका ओरा बल आपनारा मक्काय ढुकते पर जब रसल्लाह सल्लाहल्लमरा तो एखे जुद्ध करते आसानी उमरा कर तबुओ कथा सुनते चाहलना काफिर एरपर दुपक्षे अनेक आलोचना हल शेषमेश एक चुक्ति करते बा हल काफिर तक बल বছর নয় আগামী বছর উমরা করতে পারবেন আপনারা তখন আমরা কোনো বাধা দেব না তিন দিনের জন্য মক্কার বাইরে চলে যাব ওমরা শেষ করে তিন দিন পর আবার আপনারা সবাই চলে যাবেন মদিনায় এই শর্তে রাজি হলেন রসুল্লাসাল্লিয়াম পরের বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি সাহাবিদেরকে নিয়ে উমরা করতে এলেন তখন পাহাড়ের উপর থেকে এই দৃশ্য দেখছিল মক্কার মুশ্রিকরা এটা টের পেয়ে মুসলিমরা হাটার গতি এবং শক্তি বাড়িয়ে দিলেন যেন মুসলিমদেরকে দুর্বল মনে না করে কাফেররা মুসলিমদের শক্তি এবং উৎসাহ দেখে কাফেররা আশ্চর্য হয়ে গেল তার অবাক হয়ে দেখতে লাগল সাহাবিদেরকে এমন সময় মক্কার এক অভিজাত নারী ভাবছিলেন অন্য কথা তিনি ভাবছিলেন শুধুই রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের কথা কিছুদিন আগেই বিধবা হয়েছিলেন সেই অভিজাত নারী তাই তিনি ভাবছিলেন যদি আল্লাহ রসুল সাল্লাহলামের স্ত্রী হওয়ার সৌভাগ্য হতো তার এইভাবে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে চাইলেন তিনি মনের এই কথাটি গিয়ে বললেন তার বোন উম্মুল ফাদুলের কাছে উম্মুল ফাদুল ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের চাতি আব্বাস রাদি আল্লাহুর স্ত্রী স্ত্রীর কাছে এসে সেই নারীর পাঠানো প্রস্তাবের কথা শুনলেন আব্বাস রাদি আল্লাহওয়ানহু এরপর আব্বাস রাদিউল্লাহু এলেন রাসুল উল্লাহ সল্ল্লা কাছে তাকে জানালেন সব কিছু সেই নারীর নাম পরিচয় এবং বংশমর্যাদা শুনে তাকে বিয়ে করতে রাজি হলেন রসুলুল্লা সাল আলহি আসাল্লাম কে ছিলেন সেই অভিজাত নারী তার পরিচয় আমরা একটু পরেই দিচ্ছি তবে তার আগে শুনুন তার বন্দের কথা তার এক বোন উম্মুল ফাদুলের কথা তো এই মাত্রই বলেছি উম্মুল ফাদুল রাদি আনহা তার আসল নাম লুবাবা তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী খাদিজা এবং উম্মে আইমান রাদি আল্লাহ আনহুমার পর তিনিই ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী আর উম্মুল ফাদুল ছিলেন রাসুল উহি সাল্লামের চাচি অর্থাৎ তিনি ছিলেন আব্বাস রাদিউল্লাহ আনহুর স্ত্রী সেই অভিজাত নারীর আরেক বোন সালামা বিনতে উমাইস তিনি ছিলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের চাচা হামজার স্ত্রী আরেক বোন আসমা বিন তুউমাইস তিনি ছিলেন জাফর বিন আবি তালিবের স্ত্রী আমরা জানি মোটার যুদ্ধে জাফর রাদিউল্লাহু আনহু শাহাদত বরণ করেন তখন আসমা রাদি আনহার বিয়ে হয়েছিল আউ্বকর রাদি আল্লাহ আনহুর সাথে আর আউুকর রাদিউল্লাহ আনহুর ইন্তেকালের পর আসমাকে বিয়ে করেন আলী ইবনে আনহু। সেই অভিজাত নারীর আরেক বোন বিন সুগরা মা অর্থাৎ এমনই সব নামি দামি সাহাবিদের সাথে ছিল তার বোনদের আত্মীয়তা এখানেই শেষ নয় উম্মুল মিনীন জায়না বিন্তু খুজাইমা রাদি আল্লাহুয়ানহার কথা কি আপনাদের স্মরণ আছে তিনি ছিলেন সেই অভিজাত নারীর সৎ বোন তাহলে একবার ভেবে দেখুন কত ভাগ্যবতী এবং অভিজাত বংশের ছিলেন সেই নারী এবং তার বোনেরা এমন বংশের মেয়েকে বিয়ের প্রস্তাবকে ফিরিয়ে দেওয়া যায় তাই তাকে বিয়ে করতে রাজি হলেন রসুল্লাহ সাল্লু আলহসাল্লাম এবার আর রহস্য নয় চলুন এবারে শোনা যাক সেই অভিজাত নারীর নাম তিনি হচ্ছেন বার্রা বিনতে হ্যারিস রসুল্লাহ সাল্লামের সাথে বিয়ের পর তিনি হয়ে যান উম্মুল মিনীন্দের একজন তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার বারোরা নামটি পরিবর্তন করে দেন এবং নতুন নাম রাখেন মাইমৌনা যার অর্থ ভাগ্যবতী বা বরকতময় সুতরাং আজকে আমরা যে উমুল মিনীন রদিউল্লাহু আনহার জীবনী নিয়ে আলোচনা করছি তার নাম মাইমুনা বিনতুল হ্যারিস রদি আনহা সত্যি বড় ভাগ্যবতী এবং বরকতময় ছিলেন তিনি কারণ আল্লাহ রসুল সাল্লাহ উল্লাহলামের স্ত্রী হতে পারা নিঃসন্দেহে বিরাট সৌভাগ্য এবং সম্মানের বিষয় চাইলেই এই সৌভাগ্য পাওয়া যায় না আল্লাহ তাল্লাহ যাদেরকে পছন্দ করেন যাদেরকে মনোনীত করেন মাত্র তারাই রসুল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য পেয়েছেন উমুল মিনীন্দের মধ্যে মাইমোনা রাদি আনহা ছিলেন সর্বশেষ তাকেই সবার শেষে বিয়ে করেছিলেন রসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এরপর আর কোনো নারী আল্লাহ রসুল সাল্লাহ উল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি উম্মুল মিনীন মাইমুনা বিনতুল হ্যারিস রাদি আনহা ছিলেন সেই চারজন বোনের একজন যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা উলিয় সাল্লাম বলেছেন এই বোনেরা মুমিনা। তারা হলেন মাইমুনা যিনি ছিলেন উমুল মমিনিন অন্যজন হলেন উম্মুল ফাদল যিনি ছিলেন আব্বাস রদি আল্লাহুয়ান হুরস্ত্রী তৃতীয় হলেন আসমা বিন তেউমাইজ যিনি ছিলেন জাফর বিন আবিতাল রাদি আল্লাহুয়ান হুরস্রী আর চতুর্থ বোন হচ্ছেন হামজা রদি আল্লাহান হুরস্রী সালামা বিন তেউমাইজ যিনি ছিলেন মাইমুনা রদি আনহার সত বোন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছেন এই বোনেরা মুমিনা। মাইমুনা বিনতুল হ্যারিস রদি আল্লাহর পিতার নাম আল হ্যারিস ইবনে হাজন ইবনে বাজির ইবনে হুজম ইবনে রুয়াইবা ইবনে আবদুল্লাহ ইবনে হিলাল ইবনে আমর সুতরাং তিনি ছিলেন নাজদের বিখ্যাত গোত্র বন হিলালের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি মাইমুনা রদিয়াল্লাহানহার মায়ের নাম হিন্দ বিনতে আউফ এবং যাকে বলা হয়ে থাকে ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি কেন মাইমুনা আনহার মাকে এভাবে একটি কৌতূহলদ্দীপক নাম দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ কিছুক্ষণ আগেই আমরা হিন্দ বিনতে আওফের মেয়েদের সম্পর্কে আলোচনা করেছি হিন্দ পিনতে আউফ রাদি আনহার দুই মেয়ে ছিলেন উম্মুল মিনীন আর বাকি মেয়েদের মধ্যে তিনজনকে তিনি বিয়ে দিয়েছিলেন নামি দামি বড় বড়ো সাহাবিদের সাথে শুধু তাই নয় মাইমুনা রাদি আনহার অন্যান্য বোনদের বিয়েও হয়েছিল বড় বড় গোত্রপতি বা গোত্রের নেতাদের সাথে ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ রহিমাহুল্লাহ তিনি বলেছেন মাইমুনা রাদি আনহার আট বোন ছিলেন তাদের প্রত্যেককেই বিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন গোত্রের বড়ো বড়ো নেতাদের সাথে ইসলাম গ্রহণের আগে মাইমুনা বিনতুল হারিস রাজি আনহার একাধিক বিয়ে হয়েছিল মাইমুনার প্রথম স্বামী ছিলেন মাসুদ ইবনে আমর আসাকাফি তার সাথে তালাকের পর মাইমুনার বিয়ে হয়েছিল আবুর রুহম ইবনে আবদুলুজার সাথে দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তিনি বিধবা হয়ে যান উল্লেখ্য মাইমুনার আর পূর্বের স্বামীদের কেউই মুসলিম ছিলেন না এরপর সপ্তম হিজুরির জিলহজ মাসে রাসুল উল্লাহ সাল্লাস্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন আমাদের মা উমুল মিনীন মাইমুন আিনতুল হ্যারিস রাদি আল্লাহুয়ানহা তখন মাইমুন আদি আল্লাহুয়ানহার বয়স ছিল ২৬ বছর কিংবা মতান্তরে ৩৬ বছর আমাদের মা উমুল মিনীন মাইমুন আিন্তুল হারিস রাদি আল্লাহুয়ানহা ঠিক কোন সময় ইসলাম গ্রহণ করেছেন এই সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানা যায় না তবে ধারণা করা হয় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ রসুল সল্লাহ উলাইসাল্লামের मदिना हिजरतर परवर्ती समय अर्थात प्रथम हिजड़ी थे सप्तम हिजड़ मध्यवर्ती समय मईमुना रदीअल्लाहुवान इसलम ग्रहण कर मईमुना रदीअल्लाहुवान्हार द्वित स्वी जख इंतेकाल करें तक विधवा असहाय पड़े मईमार द्वितीय स्वमी बास करतें मक्कार बैरे एक दूरवर्तणे तत दिन पर्यत मक्कर बैरे स्वमी से ही घरे बसबाश करत मईमुना रदीअल्लाहुआन एर परवर्ती घटना सम्पर् ग्रंथगुल उल्लेख आ রসুল্ল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন হুদাই বিহার চুক্তির পরের বছরে উমরাতুল কাজা আদায় করার জন্য মক্কায় আসেন তখন মাইমুনা রাদি আনহা ইসলাম গ্রহণ করেন এবং তিনিও মক্কায় বসবাস করতে শুরু করেন রসুল উল্লাহ সাল্লু আলাইস্লাম সেই কাজা উমরা আদায় করতে এসেছিলেন সপ্তম হিজরিতে। তখনই মাইমুনা রদি আল্লাহুয়ানহা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর আগে আমরা বলেছি এই বিষয়টি প্রথমে তিনি জানিয়েছিলেন দার বোন উম্মুল ফাজল রদি আল্লাহুয়ানহাকে আর ফাজল ফাজুল একথা জানান তার স্বামী আব্বাসকে আর আব্বাস রাদি আল্লাহু সেই বিয়ের প্রস্তাব নিয়ে আসেন রসুল্ল সাল্লা স্লামের কাছে এরপর তার সাথে আলোচনা করেন এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই বিয়েতে নিজের মত বা সম্মতি প্রদান করেন এরপর আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের পক্ষ থেকে বিয়ের পয়গাম নিয়ে যান জাফর বিন আবিতালিব কিংবা আবু রাফে রাজি আনহুমার মধ্যে কোনো একজন ব্যক্তি এভাবে রসুল উল্লাহ সাল্লাহাম এবং মাইমুনা বিনতুল হারিস রাজি আল্লাহু আহার মধ্যে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তবে এই বিয়ে ঠিক কখন বা কোথায় সম্পন্ন হয়েছে এ নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম মাইমুনা রাদি আল্লাহু আহাকে বিয়ে করেছিলেন ইহিরম বাধা অবস্থায় এই হাদিস অনুসারে রসুল্ল্লাহ সাল্লাহ সালাম এবং মাইমুনা বিনতুল হারিজ রদি আল্লাহু আহ্নার বিয়ে হয়েছিল মক্কাতে তবে অন্য আরেকটি মত অনুসারে রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এবং মাইমুনা রাদি আল্লাহু বিয়ে হয় মক্কার বাইরে এ ব্যাপারে অধিকাংশে ওলামা একেরাম বলেন সম্ভবত বিয়ের আলাপ কথাবার্তা বা বাগদান হয়েছিল মক্কায় উমরাতুল কাজার শেষ দিনে অর্থাৎ তৃতীয় দিনে কিন্তু মূল বিয়ে হয়েছিল মক্কার বাইরে সেই উমরা করার পর তিনদিন পর্যন্ত মক্কায় ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম তিন দিন চলে যাওয়ার পর কুরাইশরা একজন লোক পাঠালো রাসুল উল্লাহ সাল্লু আলহু কাছে সেই লোকটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্মরণ করিয়ে দিল তিন দিন হয়ে গেছে এবার আপনারা মদিনা চলে যান রসুল্ল সাল্লাই সাল্লাম বললেন যদি তোমরা আরেকটু সময় দিতে তাহলে আমি তোমাদের জন্য মাইমুন আর বিয়ের দাওয়াত আয়োজন করতে চাই জবাবে সেই মুশরিকটা বলল আমরা আপনার বিয়ের দাওয়াত খেতে চাই না আপনি চলে যান রসুল সাল্লাই কথা দিলে কথা রাখতেন কাজেই তিনি সেই চুক্তির শর্ত মেনে নিলেন তিন দিনের মধ্যেই ওমরা শেষ করলেন এরপর সাহাবিদেরকে নির্দেশ দিলেন মদিনার উদ্দেশ্যে রওনা হতে সাহাবা একরামের সাথে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনিও রওনা দিলেন এরপর মক্কার বাইরে সারিফ নামক এলাকায় গিয়ে যাত্রাবিরতি করলেন যার অবস্থান মক্কা থেকে সাত কিংবা 8 মাইল দূরে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তিন দিন হয়ে যাওয়ার পরেও কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় থাকতে চেয়েছিলেন রসুল্ল সাল্লাহ সাল্লাম উমুল মিনিন মাইমুন আর দিয় আহার বিয়ের ওয়ালিমা আয়োজন করতে চেয়েছিলেন এখানে লক্ষণীয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতিটি কাজের উদ্দেশ্য আল্লাহ তা আল্লাহর ইবাদত করা এবং ইসলামের প্রচার প্রসার ঘটানো এ কারণেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম চেয়েছিলেন মাইমুনা রাজিয়াল্লাহুয়ানহার বিয়ের মাধ্যমে মক্কাবাসী এবং মদিনাবাসীর মধ্যে একটি সুসম্পর্ক স্থাপনের উপায় তৈরি হোক আর সেই সময়টাও ছিল এর উপযুক্ত হুদাই বিয়ার চুক্তির কারণে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল এজন্যই আল্লাহ রাসুল পরিকল্পনা করেছিলেন মক্কাতে মাইমুনা রাজি আনহার বিয়ের ওয়ালিমার আয়োজন করবেন আর তাতে মক্কার সব বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত করবেন এভাবে তাদের সাথে সুসম্পর্ক তৈরির একটি পথ উন্মুক্ত করবেন কিন্তু কোরাইশরা তিন দিনের বেশি আল্লাহ রসুল সাল্লাকে মক্কায় থাকতে দিতে রাজি হল না কারণ তারা ভয় পাচ্ছিল না জানি মুসলিমরা আবার এই সুযোগে মক্কা দখল করে নেয় মাইমুনা রাদী আনহার বিয়ের দ্বিতীয় হিকমত হচ্ছে নাজদের বিভিন্ন গোত্রের সাথে শত্রুতা দূর করা নাজদের দুইটি বড় গোত্র ছিল বনু আমর এবং বনু হিলাল ওরা ইসলামের বিরুদ্ধে কঠোর দুশ্মনী করত ওদের পক্ষ থেকে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল মুসলিমদের উহু যুদ্ধের পরের বছর চতুর্থ হিজড়িতে ওরা সত্তর জন সাহাবিকে দাওয়াত দিয়ে নিয়ে যায় ওদের এলাকায় এরপর বিশ্বাসঘাতকতা করে সবাইকে শহীদ করে দেয় নির্মমভাবে আর এই ঘটনা পরিচিত বীরে মাওনার ঘটনা নামে উল্লেখ্য এর আগে উমুল মিনিন জায়নাব বিন তু খুজাইমা রাজি আল্লাহু তিনিও তার পিতার দিক থেকে নাজদের বনু আমর ইবনে সাসা এই গোত্রের সাথে সম্পর্কিত ছিলেন কিন্তু উমুল মিনিন জায়নাব বিন তু খুজাইমা রাজি আল্লাহু আহা বেশিদিন পাননি আল্লাহ রসুলের সাথে বিয়ের কয়েক মাস পরেই তার ইন্তেকাল হয়ে যায় কাজেই সেই বিয়ের মাধ্যমে বনু আমরের সাথে সুসম্পর্ক তৈরির উদ্যোগ সফল হয়নি এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মাইমুনা বিন হ্যারিস রাদি আল্লাহু আনহাকে বিয়ে করেন তখন আবারও নাজদির সেই বনু আমর ইবনে হেলালের সাথে সুসম্পর্ক স্থাপনের পথ উন্মুক্ত হল কারণ পিতার বংশের দিক থেকে মাইমুন রাদি আল্লাহু আনহা ছিলেন বনু আমর ইবনে হেলালের গোত্রীয় এছাড়া মাইমুনা রাদি আনহার বোনদের মধ্যে একজন ছিলেন নাজদের এক সর্দারের স্ত্রী পরবর্তীতে এই বিয়ের উদ্দেশ্য পুরোপুরি সফল হয় নাজদের অধিবাসী গোত্রগুলোর শত্রুতা হ্রাস পায় ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে থাকে বনহিলাল এই বিষয়ের দিকে ইঙ্গিত করে মোহাম্মদ রশিদ দরিদা রহিমাহুল্লাহ লিখেছেন বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহামের চাচা আব্বাস এসে আল্লাহ রসুলের কাছে মাইমুনার ব্যাপারে প্রশংসা করলেন মাইমোনা ছিলেন আব্বাসের স্ত্রী ও মুলফাইজুল্লের বোন অর্থাৎ আব্বাসের শ্যালিকা রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের কাছ থেকে সম্মতি পাওয়ার পর আব্বাস রদিয়াল্লাহনু নিজে উদ্যোগী হয়ে এই বিয়ে করিয়ে দেন তিনি এই বিয়ের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন কারণ এই বিয়ের মধ্যে ইসলামের যে বিরাট উপকার আছে এটা তিনি বুঝতে পেরেছিলেন মক্কায় তিন দিন থাকার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে শারিফ নামক এলাকায় যাত্রাবিরতি করেন তখন মাইমুনা রাদি আল্লাহুয়ানহা ছিলেন মক্কার ভেতরে এ কারণে উমুল মিনিন মাইমুনা বিনতুল হারিস রাদি আল্লাহুয়ানহাকে নিয়ে আসার জন্য আল্লাহ রসুল সাল্লাহাম তার খাদেম আবু রাফিকে পাঠালেন মক্কায় তিনি মাইমুনা রি আল্লাহু আনহাকে নিয়ে এলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তখন মাইমুন রাজি আল্লাহু ছিলেন উটের উপরে রাখা একটি পালকিতে বসা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেই খুশি হয়ে গেলেন ওমুল মোমেন মাইমুনা রাজি আল্লাহু আনহা তিনি আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন এই উট এবং উটের উপরে যা আছে সবই উপহার দিলাম আল্লাহ রসুলের জন্য তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন দেখেন বলেছেন وابنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأه مؤمنه ان وهبت نفسها ين وهبت نفسها للنبي ان اراد النبي ان يستنكحها خالصه لك হে নবী আপনার জন্য আপনার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেছেন আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছেন এবং বিয়ের জন্য আরও বৈধ করেছি আপনার চাচাতো বোন হুফাতো বোন মামাতো বোন এবং খালাতো বোনদের মধ্যে যারা আপনার সাথে হিজরত করেছে তাদেরকে আর কোনো মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় তাহলে তিনিও হালাল এটা বিশেষ করে শুধুমাত্র আপনারই জন্য অন্য মিনদের জন্য নয় যেন এই বিষয়ে আপনার কোনো অসুবিধা না থাকে আর মুমিনদের স্ত্রী এবং দাসীদের ব্যাপারে আমি যা নির্ধারণ করেছি তা আমার জানা আছে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু সুরা আজের এই আয়তের মাধ্যমে আল্লাহ তাল্লাহ জানিয়ে দেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম কাদেরকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন এই আয়তের মাধ্যমে অন্যান্য মোমিনদের তুলনায় রাসুল উল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামকে যে একটি ব্যতিক্রমী নিয়ম দেওয়া হয়েছে সেটাও স্পষ্ট করা হয়েছে অন্যান্য পুরুষরা সর্বোচ্চ চারজন নারীকে বিয়ে করতে পারেন কিন্তু আল্লাহ আলাল আল্লাহ রাসুলের জন্য এই সংখ্যা চারজনের মধ্যে সীমাবদ্ধ করে দেননি বরং আল্লাহ তাল্লাহ জানিয়েছেন আপনি আপনার যে সমস্ত স্ত্রীদেরকে মোহরানা প্রদান করেছেন তাদের সবাইকে আপনার জন্য হালাল করা হয়েছে এভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম যতজন মিনিন গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই ছিলেন তার জন্য হালাল বা বৈধ এর বাইরে এই আয়তে আরেকটি বিশেষ ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাল্লাহ বলেছেন কোন মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে অর্থাৎ ওয়াহাবাত নাফ তাহলে নবী যদি তাকে বিয়ে করতে চান সেই নারীও নবীর জন্য হালাল এবং এটা শুধুমাত্র আপনারই জন্য অর্থাৎ রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য এই বিধান অন্য কোনো মোমিনদের জন্য প্রযোজ্য নয় মাইমুনা রদি আল্লাহুয়ানহা যখন রাসুল উল্লাহ সাল্লু আলাইস্লামের কাছে আসেন তখন তিনি আনন্দের সাথে বলে ওঠেন এই উট এবং উটের উপরে যা আছে সবই আমি উপহার দিলাম আল্লাহ রাসুলের জন্য কাজেই মাইমুনা বিনতুল হারিস রদি আনহা। এই আয়াতের ওই ক্যাটাগরি অর্থাৎ ওয়াহাবাত নাফ সাহা বা যারা নিজেকে নবীর কাছে সমর্পণ করেছেন তাদের অন্তর্ভুক্ত নারী কিনা এই বিষয়ে আলেমদের মধ্যে মত রয়েছে কিছু আলেমদের মতে মাইমুনা বিনতুল হারিস রাদি আল্লাহু আহনা ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিজেকে সমর্পণ করা একমাত্র নারী আর আল্লাহ রসুল সাল্লু আসলাম তাকে গ্রহণ করেছিলেন তবে অধিগতর বিশুদ্ধ মত হচ্ছে মাইমুনা বিনতুল হারিস রাদি আনহা এই আয়তের অন্তর্ভুক্ত ওয়াহাবাত নাফসাহা এর অন্তর্ভুক্ত নন কারণ তিনি শুধু বলেছিলেন এই উট এবং এর উপরে যা আছে তা সবই রাসুলের জন্য উপহার কিন্তু বাস্তবে মাইমুনা বিনতুল হ্যারিস রদি আল্লাহানহা এবং আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের মধ্যে বিয়ে হয়েছিল অভিভাবকদের মতামত অনুযায়ী আব্বাস রদি আল্লাহুয়ানহু ছিলেন মাইমুনা রাদি আল্লাহুয়ানহার অভিভাবক অন্যদিকে রাসুল উল্লাহ সাল্লু উলাইসাল্লাম নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন জাফর কিংবা আবু রাফে রাদি আল্লাহ আনহুমার মাধ্যমে এছাড়া এই বিয়ের মহরানাও আদায় করা হয়েছিল ফলে এই বিয়ের মাধ্যমে মাইমুনা রদি আনহা ওহাবাদ নাফসাহা এর অন্তর্ভুক্ত নন কারণ রসুল্লাহ সাল্লি আসলাম তাকে মহরানা দিয়ে বিয়ে করেছেন যদি কোনো নারী নিজেকে নবীর কাছে সমর্পণ করে দেন তাহলে সেই ক্ষেত্রে মোহরানা প্রদান করার প্রয়োজন হয় না কাজেই মাইমুনা রদি আনহা যদি বলতেন আমি মোহরানা চাই না কিংবা যদি সেই মহারানা ফিরিয়ে নেওয়া হতো তবেই তিনি সেই আয়াতের অন্তর্ভুক্ত ওয়াহাবাত নাফসাহা এর অন্তর্ভুক্ত হতেন সুতরাং উমুল মিনীন মাইমুনা বিনতুল হ্যারিস রদি আল্লাহুয়ানহা সেই সব নারীদেরই অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মহরানা প্রদানের মাধ্যমে বিয়ে করেছেন মাইমুনা বিনতুল হ্যারিস রদি আল্লাহুয়ানহা যখন সাহাবিদের কাফেলার সাথে যোগদান করলেন সেই সারিফ নামক এলাকাতেই তারা সেখানে রাত্রিযাপন করেন উমুল মিনিন মাইমুনা বিনতুল হারিস রাদি আনহার এই বিয়ের সংবাদে সাহাবাই কেরাম খুবই খুশি হলেন স্যারিফ নামক এলাকাতেই সাহাবাইকেরাম রাত্রিযাপন করেন এবং এরপর তারা সবাই রওনা দেন মদিনার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে মাত্র সোয়া বছর সংসার করার সৌভাগ্য হয়েছিল উমুল মিনিন মাইমুনা রাদি আনহার এরপর রসুল উল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন এই অল্প সময়েই আল্লাহ রসুল সাল্লাহামের কাছ থেকে অনেক কিছু শিখেছেন আমাদের মা উমুল মিনীন মাইমুনা বিনতুল হারিস রদি আল্লাহুয়ানহা উমুল মিনীনের মধ্যে মাইমুন রদি আল্লাহু আনহা ছিলেন তৃতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী তার থেকে মোট ছিয়াত্তরটি হাদিস বর্ণিত হয়েছে মাইমুনা রদি আনহা ছিলেন খুবই বুদ্ধিমতী একবার আল্লাহ রসুল সাল্লামের সাথে হদের সফরে এসেছিলেন মাইমুনা রদি আল্লাহুয়ানহা এবং এটা ছিল সেই বিজয় হজের সফর আরাফার দিন জিদ মাসের নয় তারিখে রসুল্ল্লাহ সাল্লাহাম সিএম রেখেছেন কি না এই নিয়ে লোকেদের মধ্যে আলোচনা চলছিল তাদের সন্দেহ দূর করার জন্য মাইমুনারদি আল্লাহু আহা এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে তখন রাসুল্ল সাল্লু আলু সাল্লাম সেটা পান করলেন সবার সামনে আর এভাবে লোকেদের মধ্যে আলোচনার অবসান ঘটল দূর হয়ে গেল সবার সন্দেহ উমুল মেনিন মাইমুনা রাদি আল্লাহু আহার জ্ঞান এবং বিচক্ষণতার আরেকটি দৃষ্টান্ত একবার মদিনার এক মহিলা অসুস্থ হয়ে যায় এরপর সে মানত করল যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেন তাহলে আমি ফিনিস্তিনে যাব বাইতুল মাটিসে গিয়ে সেই মসজিদে আল আক্সা মসজিদে আমি সোলাত আদায় করব। আল আক্সা মসজিদে যদি কেউ একবার সোলাত আদায় করে তবে তা তার জন্য পাঁচ হাজার বার সলাত আদায় করার সমপরিমাণ বলে ধরা হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার বাড়িতে বা ঘরে সলাত আদায় করে এর পরিবর্তে সে যদি মসজিদে সল্লাত আদায় করে তাহলে ২৫ গুণ সোয়াপ পাবে আর যদি সে জামে মসজিদে অর্থাৎ যেখানে জুমার সোলাত হয় সেই মসজিদে সলাতালাই করে তাহলে সে পাঁচশো গুণ সোয়াব পাবে আর যদি মসজিদে আকসা সেখানে সলাতালাই করে তাহলে পাঁচ হাজার গুণ সোয়াব পাবে আর কোনো ব্যক্তি যদি রাসুলের মসজিদে মসজিদে নবীতে সল্লাতালাই করে তাহলে সে পঞ্চাশ হাজার গুণ সোয়াব পাবে আর কোনো ব্যক্তি যদি মসজিদে হারাম বা বায়তুল্লা সোলাতালাই করে মক্কর হারাম শরীফে সল্লাতালাই করে তাহলে সে এক লক্ষ গুণ সোয়াব পাবে এ সেই মহিলাটি মানত করেছিল সে ফিলিস্তিনে গিয়ে সালাত আদায় করবে যেন সে পাঁচ হাজার গুণ বেশি সাব পেতে পারে এরপর আল্লাহ তাল্লাহ সুস্থ করে দেন সেই মহিলাটিকে এবং সে ফিলিস্তিনে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো যাওয়ার আগে সে বিদায় নিতে এলো উমুল মিনীন মাইমুন রাদি আনহার কাছে তখন উমুল মিনিন মাইমুন আর দাদি আনহা বললেন নবীজির মসজিদে একবার সালাদ পরা আল আকসা মসজিদে সালাদ পড়ার থেকে হাজার গুণ উত্তম কাজেই তুমি এখানেই থাকো এই বলে তিনি সেই মহিলাটিকে সঠিক পরামর্শ দিলেন এই ঘটনা ছিল মাইমুন আরি আল্লাহ জ্ঞান এবং বিচক্ষণতার একটি দৃষ্টান্ত সমস্ত মূল মিনীদের মতো মাইমুন আরাদি আল্লাহু তিনিও ছিলেন দানশীল গরিব দুঃখীদের জন্য প্রচুর অর্থ খরচ করতেন তিনি তার দানশীলতার একটি অনন্য বৈশিষ্ট্য হল দান করার জন্য এমন কি ঋণ করে হলেও তিনি দান করতেন একবার তিনি একটু বেশি পরিমাণ অর্থ ঋণ করে ফেলেন এ কারণে তার পরিবারের একজন এসে বলেন अपनी एत ऋण शोध करबें क्यों जबा मईमुना बीतुल हार रदीअल्लाहुनि रसुल्लासलम के बोलते शुनेजे ऋण परिशोधे इच्छा रखे अल्लाह तरह ऋण शोधर व्यवस्था कर दें अल्लाह ताल्ला नियम सुक्रिया आदाय करतें माँ उमूल मिन म मईमुना बीतुल हारिस रदी आल्लाहुन एक बार तीन देखें मटीत एक डालिमर दाना पड़े कह जान फेले दिए दानाटी एक्टि डालिमर दाना মাইমুনা রাদি আল্লাহুয়ানহা মাটি থেকে সেই দানাটি তুলে নিলেন এরপর বললেন নিশ্চয়ই আল্লাহ অপচয় পছন্দ করেন না অর্থাৎ আল্লাহ তাল্লাহর নিয়ামত যত সামান্যই মনে হোক না কেন তিনি সেগুলোকে তুচ্ছ করতেন না বরং প্রতিটি নিয়ামতের কদর করতেন কোনো কিছু অপচয় করতেন না রাদি আল্লাহুয়ানহা মাইমুন রাজি আল্লাহুয়ানহা সবসময় আল্লাহ তাল্লাহার জিকির আজগার করতেন যখন হউজ এবং উমরা করতে যেতেন সবসময় জিকির অবস্থায় থাকতেন মাইমুনা রদি আল্লাহু আনহার ভাগ্নে ইবনে আব্বাস রাদি আল্লাহুমার খাদেম কুরাই বর্ণনা করেন ইবনে আব্বাস একবার আমাকে মাইমুনার উটের চালক নিযুক্ত করেছিলেন যাত্রাপথে আমি শুনলাম মাইমুনা রদি আনহা সফরের পুরোটা সময় আল্লাহ তাল্লাহার জিকির করছেন প্রশংসা করছেন আর এভাবে আকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত জিকির করতে থাকেন তিনি উমুল মিনীন মাইমুনারদি আলাহানহা রসুল্লাহ সাল্লামের সাথে কিছু যুদ্ধের সফরেও গিয়েছিলেন তাবুক যুদ্ধের অভিযানে তিনি ছিলেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা এবং সেবা ব্যবস্থা করতেন মুসলিম নারীরা যুদ্ধের ময়দানে পানি আনা কাজ করতেন তারা একবার এমন একটি দলের নেত্রী ছিলেন উমুল মিনীন মাইমুনা বিন্দুল হারিস রাজি আল্লাহু আনহা সারা জীবন এভাবেই আল্লাহ এবং তার রসুলের খেদমত করে গেছেন তিনি মাইমুনা রদি আল্লাহু আনহা ঘরে আল্লাহ রসুল সাল্ল্লা সাল্লামের অনেক স্মৃতি জড়িয়ে আছে এমন একটি ঘটনা বর্ণনা করেছেন মাইমুনা রাদি আনহার ভাগ্নে ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহোমা যিনি ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ আলেমদের একজন যেহেতু মাইমুনা রাহু আহা ছিলেন ইবনে আব্বাসের খালা এই সুযোগে ইবনে আব্বাস প্রায়ই তার খালার বাড়িতে আসতেন তবে এই আসার উদ্দেশ্য থাকতো যেন খালার বাড়িতে থাকার সুযোগে আল্লাহ রসুল সাল্লাম কিভাবে ঘরে থাকা অবস্থায় ইবাদুল বন্দীগি করেন কীভাবে রাত জাগেন সব বিষয় তিনি দেখবেন এবং সেগুলো শিখবেন এই কারণে একদিন ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুমা খালা মাইমুন্নার আদি আনহার বাড়িতে এসে ঘুমের ভান করে শুয়ে থাকেন এরপর রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠে আল্লাহ তাহার ইবাদতবন্দীগি করতে শুরু করেন এবং সলাত আদায় করতে দাঁড়ান তখন চুপি টুপি ইবনে আব্বাস রাদি আল্লাহন হুমা তিনিও আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের পিছনে সলাতে দাঁড়ান তবে ইবনে আব্বাস ভুল করে দাঁড়িয়েছিলেন রাসুল্ল্লাহ সাল্লু আলু সাল্লামের বাম দিকে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার হাত দিয়ে ইবনে আব্বাসের কান ধরে টেনে তাকে তার ডান দিকে এনে দাঁড় করান উল্লেখ্য তখন ইবনে আব্বাস রাদি আল্লাহানহুমা তিনি ছিলেন বালক বয়সী চরুন সেই ঘটনাটি শোনা যাক সরাসরি ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমার বর্ণনা থেকে ইবনে আব্বাস বলেন একবার আমি আমার খালা এবং আল্লাহ রসুল সাল্লাহিস্লামের স্ত্রী মাইমুনারদি আল্লাহু আহার ঘরে রাত্রি কাটাই আমি ঘরের দিকে সয়ন করি আর আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম এবং তার স্ত্রী উমুল মিনিন মাইমুনারদি আল্লাহু আনহা অন্যদিকে শয়ন করেন অর্থাৎ তারা আড়িভাবে শুয়েছিলেন মাইমুনা রাদি আল্লাহা এবং রাসুল্লাহ সাল্লাহিসাম যেদিকে শুয়েছিলেন সেদিকে আড়ারিভাবে তাদের দুজনের পায়ের কাছে শুয়েছিলেন ইবনি আব্বাস রাদি আল্লাহুয়ানহুমা ইবনি আব্বাস বলেন মাঝ রাতে অথবা তার কিছু আগে কিংবা পরে রসুল্লাহ সাল্লাইসাল্লাম ঘুম থেকে জাগলেন এবং তার দুই হাত দিয়ে দুই চোখ ডলতে লাগলেন এরপর সুরা আলী ইমরানের শেষ দশটি আয়াত তিনি তিলাবত করেন এরপর ঘরে ঝুলানো একটি মশক থেকে পানি নিয়ে খুবই সুন্দরভাবে তিনি অজু করেন এবং সোলাতে দাঁড়িয়ে যান ইবনে আব্বাস বলেন এরপর আমিও উঠে আল্লাহ রসুল সাল্লাম যা করলেন তাকে সেইভাবে অনুসরণ করলাম এবং আমি তার বাম পাশে সলাতে দাঁড়িয়ে গেলাম তখন রসুলুল্লা সাল্লুসাল্লাম তার ডান হাত দিয়ে আমার কান ধরে টেনে এনে আমাকে তার ডান দিকে দাঁড় করালেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই রাকাত দুই রাকাত করে মোট বারো রাকাত সলাাত আদায় করেন এরপর বিতর সালাত তিনি শুয়ে পড়েন এরপর তিনি কিছুক্ষণ হালকা করে ঘুমের মতো অবস্থায় শুয়ে থাকেন এর মধ্যে মুওয়াজ্জিন এসে ফজর সালাতের জন্য ডাক দিল এবং আল্লাহ রাসুল উঠে দুই রাকাত সালাত পড়লেন অর্থাৎ ফজরের দুই রাকাত সুন সালাদ তিনি আদায় করলেন এরপর তিনি বের হয়ে যান এবং ফজরের দুই রাকাত ফরজ সালাদ জামাতে আদায় করান অন্য সূত্রে ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে যখন রাতের অধিকাংশ অংশ কেটে যায় তখন রাসুল উহ সাল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকান এবং এই আয়ত্তে তিলাবত করেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন إِنَّ في خَلْقِ السماوات وَالْأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتِ اللِعُلِ الْأَลْبَابِ بدأ لاػ بيس داغ willing لكن هذا ل hitch Madame جمعاье way أو في <تصفيق> الحديث value وي آن سيame 구독ة لو تتعرفت وأشتمنى هو حول تتمه قلت لعائس path thus سأل الله عليه وسلم ، حتري لك يقول إن اللهيم جعل في قلب النور و في صمع وفي بساري نورا وعن يمين نورة وعن, وعن شمال نورا ومن بين يدي نورا ومن خلف نورة ومن فوق نورا ومن تحت نورا واعظم لي نورا يوم القيامه ارතতে الله apni amar ridoye nurdan korun amar chokhe nurdan korun amar kane nurdan korun apni amar dane amar bame amar pichone upore niche বিশুদ্ধ হাদিসের বর্ণনা থেকে জানা যায় রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম যখন তার অন্তিম অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন সেই অসুস্থতার সূচনা হয়েছিল মাইমুনা রদি আল্লাহু আনহার ঘরে থাকা অবস্থা থেকেই আয়েশা রদি আল্লাহু আনহা বর্ণনা করেছেন রসুল্ল্লাহ সাল্ল্লাহলাম যখন প্রথম অসুস্থ হয়ে যান তখন তিনি ছিলেন মাইমুনা রাদি আল্লাহু আনহার ঘরে এরপর তিনি সেখানে অন্যান্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে আমার ঘরে চলে আসেন এবং উম্মুল মেনিনরা তাকে সেই অনুমতি প্রদান করেন যখন রসুল্লাহ সল্লা উলাইসাল্লাম মাইমুন রাদি আল্লাহু আহর ঘর থেকে বের হয়ে আসেন তখন তার পা মাটিতে হেসরাত ছিল তখন রসুল্লাহ সল্লাহ আলহিম ছিলেন দুই জন সাহাবির কাঁধে ভর দেওয়া অবস্থায় একদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন ফয়াদুল ইবনে আব্বাস রাদি আল্লাহুয়ানহুর কাঁধে ভর দিয়ে আর অন্য পাশে ছিলেন অন্য একজন ব্যক্তি অর্থাৎ আলী ইবনে আবিতলিব রাদি আল্লাহুয়ানহু তিনি অন্যদিকে আল্লাহ রসুল সল্লাহ সাল্লামকে ভর দিয়ে রেখেছিলেন মাইমুনা রাদি আল্লাহু আহার দানশীলতা সম্পর্কে একটু আগেই বলা হয়েছে তিনি প্রচুর পরিমাণ অর্থ দান করতেন এমনকি দান করার জন্য ঋণ করতে অতিহা করতেন না একবার তিনি তার একটি দাসীকে মুক্ত করে দিয়েছিলেন এবং এ ব্যাপারে আল্লাহ রসুলের অনুমতি গ্রহণ ছাড়াই তিনি দাসীকে মুক্ত করে দিয়েছিলেন এরপর রাসুল উল্লাহ সাল্লু আসাল্লাম যখন ঘরে আসেন তখন মাইমুন রাদি আল্লাহুয়ানহা বলেন আল্লাহ রসুল আপনি কি জানেন আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছি রাসুল বললেন তাই নাকি মাইমুনা বললেন হ্যাঁ তখন রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম বললেন তুমি যদি সেই দাসীটিকে তোমার মামার কাছে পাঠিয়ে দিতে তাহলে আরও বেশি সোয়াব পেতে এই কথার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল মাইমুনারাদি আল্লাহু আহাকে অধিক সোয়াব লাভের উপায় শেখানো যদি মাইমুনারাদী আল্লাহু আনহা সেই দাসীকে তার আত্মীয়ের কাছে পাঠিয়ে দিতেন তাহলে তিনি আত্মীয়দের প্রতি দানসতাকার মাধ্যমে একসাথে দুইটি সোয়াব পেতেন অর্থাৎ প্রথমত দানসদাকার সোয়াব আর দ্বিতীয়ত আত্মীয়ের সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করার সোয়াব রসুল্লা সাল্লাসালামের এই উপদেশের পর মাইমুনা রদি আল্লাহু আহা তার আত্মীয় স্বজনদের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠেন এবং যখনই সম্ভব হতো তিনি আত্মীয় স্বজনের সাথে দেখা করতেন এবং তাদের সাথে সুন্দর সম্পর্ক এবং যোগাযোগ রক্ষা করতেন আয়েশা রদিয়াল্লাহুয়ানহা বলেছেন আমাদের মধ্যে অর্থাৎ উম্মুল মিনীন্দের মধ্যে মাইমুনা ছিলেন সবচেয়ে বেশি আত্মীয় সম্পর্ক রক্ষাকারিণী সেই দাসীকে আজাদ করে দেওয়া সেই হাদিসের উপরে মন্তব্য করে ইব্রাহাজ আল্লাহ সালি রহিমউল্লাহ বলেছেন রাসুল উলা সালামের অনুমতি না নিয়েই মাইমোনা সেই দাসীকে মুক্ত করে দিয়েছিলেন আর যেহেতু রাসুলুল্লাহ তার এই কাজকে নিষেধ করেননি বরং আরও উত্তম উপায় বলে দিয়েছিলেন তা থেকে বোঝা যায় স্ত্রী যদি তার নিজের মালিকানাভুক্ত সম্পদ থেকে ইসলামের বৈধতার ভেতরে খরচ করে তাহলে সে স্বাধীনভাবে অর্থ খরচ করার অনুমতি রাখে সুতরাং এই হাদিস থেকে স্ত্রীদের সম্পদের মালিক হওয়ার সম্পর্কে দলিল পাওয়া যায় একজন স্ত্রী কিভাবে অর্থ খরচ করবে এক্ষেত্রে স্বামী স্ত্রীর একমত হওয়া এটা সুন্দর পারিবারিক সম্পর্ক রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় তবে যদি কোনো বিষয়ে একমত নাও হয় এরপরেও একজন নারী তার অর্থ থেকে তার উপার্জন থেকে স্বাধীনভাবে অর্থ খরচ করতে পারেন এবং এই ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ইসলামের নারীদেরকে সম্পত্তির মালিকানা প্রদান করা হয়েছে ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য ধর্ম কিংবা সভ্যতার দিকে তুলনামূলক দৃষ্টিতে তাকালে দেখা যায় ইংরেজি আঠারোশো সালের আগে ইউরোপ আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের কোথাও নারীদেরকে সম্পত্তির মালিকানার অধিকার প্রদান করা হয়নি অথচ ইসলামের মাধ্যমে বহু আগে থেকেই নারীদেরকে অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ স্লামের ইন্তেকালের পরেও জীবিত ছিলেন আমাদের মা ও মিনিন মাইমুনা বিনতুল হ্যারিস রদি আল্লাহু আনহা আল্লাহ তাল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তিনি খোলাফে রাশিদিনের শাসনামূল দেখেছেন এবং এরপর মোয়াবিয়া রদি আল্লাহু আনহুর খিলাফত কালও পেয়েছেন ওসমান রাদি আল্লাহু আনহুর শাহাদাত পরবর্তী উম্মতের মধ্যে যে ফিতনা দেখা যায় তিনি সেই সব রাজনৈতিক ঘটনায় কোনোভাবেই অংশগ্রহণ করেননি বরং ঘরে অবস্থান করেছেন এবং সেই সব ফিতনা থেকে বিরুত ছিলেন হজ এবং উমরা ছাড়া অন্য কোনো কিছুর উদ্দেশ্যেই তিনি ঘর ত্যাগ করেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর মাইমুনা রাদি আল্লাহু সব সময় সেই দিনটির কথাই স্মরণ করতেন যেদিন আল্লাহ রসুলের সাথে তার বিয়ে হয়েছিল এবং যেদিন তিনি আল্লাহ রসুলের সাথে একত্রিত হয়েছিলেন মক্কার বাইরে সেই সারিফ নামক এলাকায় সবসময় তিনি চাইতেন সেই স্থানেই যেন তার কবর হয় এবং আল্লাহ তাল্লাহ তার সেই ইচ্ছাই পূরণ করেছিলেন জীবনের শেষ সময় এসে অসুস্থ হয়ে যান আমাদের মা উম মেনিন মাইমুন রদি আনহা। তখন তিনি ছিলেন মক্কায় এবং তিনি লোকেদেরকে বলতে থাকেন তোমরা আমাকে মক্কার বাইরে নিয়ে যাও কারণ মক্কায় আমার মৃত্যু হবে না আল্লাহ রাসুল আমাকে এই কথা জানিয়ে গেছেন তখন মাইমুনার আদি আল্লাহুয়ানহাকে নিয়ে যাওয়া হয় মক্কার বাইরে সারিফ নামক জায়গায় যা ছিল মক্কা থেকে প্রায় নয় মাইল দূরে বিয়ের পর এখানেই আল্লাহ রাসুলের সাথে প্রথম দেখা হয়েছিল মাইমুন রাদি আল্লাহুয়ানহার আর এখানেই তিনি আল্লাহ রসুলের সাথে প্রথম রাত্রি রাত্রিযাপন করেছিলেন আর আল্লাহর ইচ্ছায় এখানেই ইন্তেকাল করেন উমুল মিনিন মাইমুন রদি আনহা। এরপর সেখানেই তাকে সমাহিত করা হয় উমুল মিনিন মাইমুন রদি আনহার জানাজা সালাদ পড়িয়েছিলেন তারই ভাগ্নে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহুয়ানহুমা দাফুনের জন্য যখন খাটিয়াতে লাশ উঠানো হয় এবং লাশ নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় ইবনে আব্বাস রাজি আনহুমা বারবার বলছিলেন লোকেরা তোমরা সাবধান এটা আল্লাহর রাসুলের স্ত্রীর লাশ তোমরা বেয়াদুবিবি করো বেশি নড়াচড়া করো যত্ন এবং ইজ্জতের সাথে লাশ নিয়ে চলো কারণ তিনি তোমাদের মা মাইমুনা রাজি আল্লাহু আনহার ইন্দেকালের পর উম মিনিন আয়েশা রাজি আল্লাহু আনহা বলেছিলেন হায় আল্লাহ এবার তো মাইমুনাও চলে গেলেন আমাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ ভীরু আর ছিলেন সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারিণী ইমাম জাহাবির রাহিম উল্লার মত অনুসারে হিজরতের একান্ন বছর পর ইন্তেকাল করেন উমুল মমিনিন মাইমুন আরি আল্লাহু আনহা সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তা আল্লাহ উমুল সকলের উপরই সন্তুষ্ট হয়ে যান জান্নাতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি করুন এবং আমাদেরকেও জান্নাতে জাখিল হওয়ার তফিক প্রদান করুন আল্লাহু মাহমিন ওসল আল্লাহু তলাই সঈদ মাহমদ ওয়াইলআলি ওয়াসাবিহি ওসাল্লাম ওয়ালাহুলিল্লাহি রব্বিল আয়মিন